created with free version for non commercial use কথা তোমাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় রেখে नाबना दिन शीखते चान शोको कत ख लागू इिम अल्लाम एक मासा बैतुल मकदास प्यािसटाइन ब्री के मक्का झेड़े चले जाबर रखें ना হাদিস বলছে রসুল্লা সালি সালামে মন করা কথা জন্য শিক্ষা স্বামীর কেন কেন এটা পছন্দ করে কেউ আপনাদের বসেরা পছন্দ করে মালিক ফর্মান সুপারভাইজার আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ কেন জিজ্ঞেস করেন ধাক্কা দিবে তাই না সম্বোধন করছেন তার মানে কি বোঝা গেল হ্যাঁ স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন আমার স্ত্রী আমার নাম বলে বেয়াদবির সীমা আছে একটা কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে ওই নাম ওই ছেলেটাকে ডাকবে না আর একটা নাম রাখবে কিছু একটা বল ওর নাম ছেলেটা ওই ছেলেটা এবার এক গ্রামে গেছি রাত অন্ধকার হয়ে গেছে এটা কার বাড়ি আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো যে বাড়ি যাচ্ছে এটা কার বাড়ি তো ওই মহিলা জবাব দিচ্ছে বাচ্চাগুলো বলছে বল রে বললে অমুকের বাড়ি বললে অমুকের বাড়ি ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে যে যাবে বলবে না মুসলিম সমাজ ক্রিয়েটেড উইথ ফ্রি ভার্জেন